আলাইকুম ইয়ার সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদফুরা শরীফের কাইম জামান আবু নসর মোহাম্মদ আবদুল হাই সিদ্দিকী বড় হজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ও তার যোগ্য সাহেব যাদাগণ ও পৌত্রগণের বিভিন্ন সময়ে বিভিন্ন মাহফিলে যে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যে জ্ঞান গৌরব বক্তব্য রেখেছিলেন তারই একটি সংকলন আপনারা এখন শুনবেন নুরানি বায়ান এই শিরোনামে এখন শুনছেন কাইমের জামান বড় হজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের মূল্যবান তার মহামূল্যবান ভাষণ সমূহের যতটুকু নিদর্শন যান্ত্রিক সহায়তায় ধরে রাখা সম্ভব হয়েছে তারই কিছু নির্বাচিত অংশ আপনারা এখন শুনছেন পরিবেশনায় ইয়াওুরাশরী হুগলি যাই হোক আপনার হজের ময়দান আসের ময়দান যাওয়ার অবস্থা দেখে কতবার কি হজে গেছিলাম আসের ময়দান কথা সেটা মাইকে নামাজ নেই মরেল মসরুদ নামাজ নেই মরেল একসঙ্গে নামাজ নামাজ বাসের জালমা ধারে নামাজ বাসের ঠাকুর মাথার যদি মেয়ে বললে গায়ে ছুঁয়ে যায় ভুলেন কথা শহর ছেড়ে যদি যেন বিদাম লাগে গ্রাম ছেড়ে যদি চলে যায় যেন গ্রাম লাগি সেই ভালো যেন অনুভব যারা ছিল তারা চলে গেছে এই অবস্থা দেখি আলফাফি ময়দানে আমি অসলাম আমাদের হাজির এই বরফ ধরে তোমরা যাও হাজির হয়ে যাবে না পাজি হয়ে ঘরে যেতে হবে বুঝলেন কথা হয়ে গাজি হয় হয় ওই পাওয়া গেল না দুনিয়ায় গেল যারা হয় আমরা তোমরা কারা গোল আমরা গান করবান করে আর কেউ হাটেলের জন্য সেই হবে কেউ যদি ডুবে মরে কেউ যদি পুড়ে মরে কেউ যদি আপনার ইয়ে কোদা দেখা ইসলামের জন্য যারা জান কোরবান করবে তারা হলো হ্যাঁ তাদের ইসলাম তাদের ঘরে মোদা হলো না তারা ওদের পাওয়া যাবে না বলে বাবা তোমরা তো আমার জন্য জান দিলে তো পাওয়া যেত কই কেউ সাতের জন্য জান দেয় এই যে পাকিস্তানের বলে একবার তার বাদে দেখবো কত ধর সেই অবস্থা নিয়ে কেউ যদি হবে না আর কেউ যদি এই হবে যদি তার যায় কেউ মেলে হ্যাঁ সে সেই হবে মরবে তাু একেবারে জানো কালের সব হবে না যে তুমি বুঝলে কথা নিয়ে তোর কিন্তু তারা আলেন ভুলে গেল রাজ রাজ্যে আজ আমাদের ঘুরে যাচ্ছে আলেনের দপ্তর হবে সব খুলে হবে আজ নাম পাওয়া কি হলো নাম গেল টাকা লোবে আচ্ছা কিতাব খুলে দেখবা খুন তুমি এসো পঞ্চাশটা টাকায় দিয়েছো পঞ্চাশটা টাকায় ফটো হ্যাঁ করে করে দেয় যে নামে থাকবে খবরদার যখন মক্কা লোকের সহল খোল আমা সম্বন্ধে আদমিকে আমার সুন্দর করে আমার হানিফ আপনি ওদের বলেন তিনি হানিও মুসলমান ছিলেন আমিও মোহাম্মদ আমি হানির মুসলমান আর যেই তো ইমাম তিনি না দেখেন না আমার ইমাম দেখা হয় তাম আজ না বলতে ইমাম আজুনে পাল্লা ভাবি হয়ে যাবে হেস যে কোরআন কবর শিকার নামাকে নাজার দেবেন বুঝলেন দাদা হিমাম আহম হাউস এক রাজনাম খেন দুর্মাজ করে তুমান খতম করে সেই হর উসমানরা যা কি হলো তার উনি সজাচ্ছি সেই মুসলমান এক ঘরের ভেতরে তাই কি করলে যাবে মুসলমান যখন তার তাকে তখন তুমি প্রণাম করছিলেন তাকে কদম ঘুম কথা হচ্ছে তার মধ্যে কত করা হচ্ছে প্রণাম করছিলেন সেই অবস্থা তাকে সেই করা হচ্ছিল আপনার ইতিহাস জড়েছে তখন তুমি এই আজ করছিলেন হ্যাঁ তোমার জন্য আল্লাহ বাঁচা কি হয়েছে মুসলমান মুসলমানের ধীর করেছে বলেছিলামের বড় আমাকে দুশো বছর রাজি করলে করে ইসলামীকে ইসলামের বড় বলবো এই ইসলামের বড় নাম মুসলমান নাম ধারী মুসলমান এটাই হল ইসলামের সবচেয়ে বড় শত্রু আবার কারা আগের পিজে নেতা লিডার ছেলে হয়েছে আর অন্য কম মানে আমাদের ধ্বংস হয়ে ইন্ডিয়ার আটশো বছর রাজ্যে তুলে তুলেছে ইসলিনে সাতশো বছর রাজ্য হ্যাঁ আর আঙ্গ হাতে তুলে বড় বড় মুসলমানের রাজ্য সেই রাজ্য আবার তাদের অসুবিধা মনে আছে মুসলমান মুসলমান এদের আর কোনো জানতে পারি নাই আজ আমাদের কোন কাজে কিছু করতে পারে না না যদি আমাদের ক্ষতি জন্য আমরা না কথা খুব আমাদের ধ্বংস লক্ষো আরব হিন্দো সে হামা মুসলিম হাম হারা জহারা তিন ও আরব আমারা হিন্দো তাসলম হাম হারা জহারা তো ঈদ কী আমি হাম মুমকিনা নামো নিশা হা মুমকিনা নামো নিশা হাম বাদ টা দলনে ভালো আসমা নাম বাদ টা দলনে ভালো আসমা নাম সহবাদ চুকা হামবাদ चुका है। তুই ইতা আমার বাজি হ্যাঁ আজ আমার থাকব হিন্দো সিতা হম মুসল হাম বতন हमारा জহ আমারা বাসের ছে ডেওয়ালে আসমান হে হাম সৌবার কর চুকা সে বিপদ বলছেন এমন দল ওই দিন হাজারে দাঁড়িয়ে আঙ্গনাফি মুসলমান ইয়ে হামলা করলেন মুসলমান করে না একদিক হয়ে যায় মুসলমান একা থাকবে বুঝলে কথা রাজধানী যুগে বলে নাম দেখুন আজাদি পেয়েছেন স্বাধীন সরা মনে করেছেন নাকি কি মনে করেছে তা বলে অন্যায়কে ন্যায় বলে বল করবে ন্যায়কে অন্যায় বলে করবে পথেও হাতে চকু রাঙাবে হতেই পারে না থাকতে পারে তোমাদের পিছনে ধনবৎ জনবাদ রাজ্যবাস সত্যিবাদ আমি যদি হকে থাকি আমার পিছনে স্বয়ং লাই রয়েছে ভাই তাকে দেখাচ্ছেন হ্যাঁ আমি যদি অন্যায় বলি সংশোধন করো খুশি হয়ে সংশোধন করবো হবো নাই যদি বলি কেন মানবে না কেন শোনবেনা সেদিন কোন কোন দেখো আজ আমি পাকিস্তানে আটমার তাদের যা বলেছি আজ আমার রাজ্যে বলবো গোলাপ না আমি বলব কেন বলবো না তখন ন্যায়কে ন্যায় বলবে তোমরা বলবে নায় কেউ ন্যায় বলবে আর আমরা ন্যায় তাকে ন্যায় বলে বলতে দিতে জানেন তো সৃষ্টিপাত আছে তোমাদের কি সব বল আছে জগৎ কি দেখা যায় দুটো দেশ আমাদের ঘরের প্রত্যেকের ঘরে কুকুর থাকে না বলু থাকে তো সবাই কুকুর না দিয়ে খান আপনারা কেউ একসাথে খাবার আসে বলে আছে তারপরে একসাথে মারামাই তামাশের তামাক দিয়ে দেখে ছুটে চলছে এই কিনা বলো ছোট কিনা বলো আমরা একথা বলে আগাদির মুলুক চাইলাম আগাদির মুলুক কুল পথে চলবে কেউ আমাদের আজাদির অকরদুল গান্ধীজি ঘটনা করেছিলেন বাংলা হলো গণতন্ত্র গণতন্ত্রের ভেতর দিয়ে আমরা আজাদি চালিত করবো হ্যাঁ এতটা বলে পেলাম গণতন্ত্র বলে আমাদের রাজ্যে চলবে ও বাবা হ্যাঁ আমরা আজাদি খালা পাকিস্তান একটা পেলাম একটা পেলাম ভোগ করবে আশা করে ছাড়া নিয়ে বললাম আমাদের পিছনে যে কতগুলি স্বাস্থ্যবাদী কুকুর ছিল তা তো না এই কোর্সাগুলো করে যে আমাদের আজাদি ছাড়া উঠতে দিয়ে মারামারি কাটা এর কদিন ঘুরবো হবে শেষ হবে আমরা আগে কত আমাদের ফাঁকি গেল তার বাদে আজাদ সংছে এখন চলছে মুসলমান ভুগবো এই মানতে কবে হবে কি করবেন আসুন আমাদের দেন না রাস্তা দেখান না বুঝলেন কথা আজ আমরা তুমি একদিন আমরা চিন্তা করি কি বলতে উন্দর গাছে পুরে মারা হয়ে মুসলমানি হামো আজ তাকা দরিয়া আমরা যেন আল্লাহের দিকে ঝুলবো না নদী হোক সমুদ্র তুফান হোক আমরা করবো সামনে আর কোন বাধা মানবো না হ্যাঁ তোমরা জোড়া জোড়া হয়ে যাও দুজন ভর দুটো ঘোড়া ঝাপ দিলে কথা যখন উপারে চলে গেলেন উনি এত বড় নদী তোমরা কি করে পার হলে তারা বলতেছেন ইতিহাস থেকে তারা লেখা রয়েছে যখন আমাদের চিপা আলার হুকুম দিলেন আল্লাহ নামে নদীতে ঝাপছিলাম আমাদের বললাম তোমরা কথা বলতে বলতে যাবে আমরা আতোষে কথা বলতে বলতে চেয়েছিলাম যেন আমাদের ফুলের বাগানের মতো লাগছিল আমরা যেন ফুলের বাগানে ফের করতে করতে চলে যাচ্ছি তারপরে যখন আমাদের ঘোড়া হাতি আছে নিচে থেকে নিচে কি বলতে দাড়ু মে যাব আসি না তুই পহানি হমক আজ তখন তরিয়া আ আয় হাকে তে ফে মরে আব তো লগু মে খুলে রা ফে মক্কুল হ্যাঁ জনে বল রোগো লিঠা আমি মো মনে খুন আসা রোগো সেই মুসলমান না না একজন মুসলমান থাকছে না সূর্যোদয় হচ্ছে পূর্বের উদায় হচ্ছে পশ্চিমে ছুটছে এখন হাওয়া চলছে এখনো জমিনে ফসল ঢিছে এখন তোমার গাছে ফল ফুল ধরেছে রাজ বাগানির দলে না এখনো জানবে একটা আমাদের একটা আমার করতে পারবে এই তো তোমার শক্তি চেমা হ্যাঁ হজরত ইব্রাহিম আদাম বুঝলেন তিনি একদিন রাত থেকে ঘরে শু আসেন এমন সবাই একজন লোক তার ঘরে ঘুমতেছে নিজেকে উঠে তখন নিজেদেরকে রাত হ্যাঁ রাজ ঘরে তুমি ঢুকছে কি করে আমার মুখ খুঁজছে তারপর হয়ে গেছে একদিনে যেগে গেছে এমন সবাই অন্য এক বার্সার দাঁড়ি সব কত আমি আনন্দ সব আমার হবে উনি একটা হাত শুধু ফেলে দিয়েছে বলে এসে তুলে দাও তো যখন আমাদের এই রাজশক্তি রাজশক্তি ছাড়লাম দেখবে প্রত্যেক মাস একটা করে সুই করে তার কাছে আসবে বলে সেই বিসুইগুলি ফালান ওই হাতে কথা আসেন স্কুল পথে আজ আমরা শুরু একবারও চিন্তা করলাম আমরা হাই হা আজ কালিবন্ধের আপনার আজ আমরা এখন শব্দটা বুঝলেন আমরা সমস্ত সব আপনার হাতিতে বাদ করছেন আমার স্বামী মাঝ হবে খাওয়া আছে আপনারা এখানে হাতবান আর সাবেন হাতবান আপনারা মার্কেটের সুরা ফাঁচা করেন আমার স্বামী মাঝে পড়ে আপনারা আমি পুরো মুসলমান যদি বলেন হানি মুসলমান মায়ের ফাঁসে হবে না কাজ হয়ে যাবে হ্যাঁ খুশি আর হ্যাঁ সেই আজ আমরা হানি মুসলমান আমাদের দলিল কোরআন হাজি হচ্ছে এছাড়া আমরা কেউ যদি হাওয়ায় উড়ে আপনার ঘরে মেয়ে গেছে এত বড় দেখায় কেউ যদি আপনার ঘরে ওঠে এত বড় কারামতি দেখায় তাম দুনিয়ার ফেলেম যদি বুড়ে খেয়েছে হ্যাঁ তার যে ফটো দেবে সে ফটো আমরা এই তাম যমর ওলামা যমোর সঙ্গে আমরা মেলাবো যে মতের উপরে ওলাম মোহাফুদ্দিন বাদশাহ দারুল ইসলামের যোগে বড় বড় কাজ মুক্তি যে ফটোয়া দিয়ে গেছেন যে ফটো মামুর আমি ময়দানে আমল করে চলেছি সেই ফতোয়াতে সঙ্গে এই যোগের আলো ফসম মেলাব যদি মেলে মানব আর যদি আমিও যদি সেই মতে হই আমার কোনও এরা ইমাল ইমুখেছে তোমার ইমাল হে না বোমরা আজমি করেছে আল্লাহ আজম সালাম তাম এলএম এর আলম মালু করেছিলেন আবার ইবরিস কে ছিল মালিক মালিক আদম তোমরা রাখো তার উল্টো যদি ফসল দিতে পারি না সবাই দুই মার্কাস হচ্ছে ইসলামের আমাদের কুসপুরা শিখ ইসলামের মানুষ হচ্ছে না বলো বলে বাংলা কুসুরা ইসলামের মজদের আজ এই দেশে আমাদের আবাস দাস শহীদ হয়েছিল হেদায় আজ পর্যন্ত আমরা এই কুসবাকে হেদাস পুট নামে চলে আসি বুঝলেন আজ আমাদের দেশে আলেনা টিহির আছে গিরি যদি না আমরা যদি মানি তাদের মত তাহলে আমাদের এবার তোমার ব্যাপারটা আমার ভাই পড়েছে আমাদের ঘরে বাসটি বানাবে অন্যা কি ধরে তুমি পড়া পড়লে এতক্ষণ বলছে রসুল্লা খালমা চাষ মানে নিচর এক জমা নাই এক জল আলের মালে সব কেন নিকৃষ্ট জীব তাদের দ্বারা আগুন যাবে কথা আমার বাবার কথা রস্মুল্লা খালমা কৌ রহম কানিয়া তারা মতন কথা বলবে না তাদের চলন হবে তাদের হবে বাঘের মতন কূটনৈতিক হবে সাবে বলে কৌশলে নিজের মত দিয়ে তোমাদের সালারি মানকে মুছে দেবে ফেলাউন মানে তারা বাড়াই করবে আমি যা বুঝেছি এইবার শ্রাউন করছিলাম তারাও কোরআন করবে হাদিস কোরআন বগুল থেকে বাহারা যান নাই সকলের বগল হাদিস কোরআন খাইবে বুঝলে কথা হিমাল যাওয়ার জন্য না সসুল্লা খান একদম আমার মত যেমন তাদের বেলে রিমান্ড রাখা কেমন হবে যেমন হাতের তলায় আগুন একটা টোকরা ডাকা আচ্ছা তো টোকরা দেখা কত কঠিন তাদের ইমান কঠিন হয়ে সকাল হবে কাফের বিকেল হবে মোসুম সকাল হবে মোসনাম সকাল এমন সতালের ঝেকে ডাক করে কি আর ওইটা ভোগ হ্যাঁ ঝেঁকে ডাক লাগে ছোট না কাজ আলেম না এলএমসি করছে খালি মারামারি করার জন্য মশলা বাজ করে খালি চাকর করার জন্য এলএমসি করে আর করবে লড়াই করতে দিনে আছে যখন হাফেজ আল্লাহ মুস্তকর জয়েন হয়ে যায় হ্যা কাহি কি বলদ বা এবং সোলাই মানি চাকতে বসে এক শান্তি পাওয়া যায় আল্লাহ একদম আল্লাহ সোলাই মানির কেউ বেকার হচ্ছে বুঝলে না একজন পাবে একদিন পেয়ে গেলার কেউ পাবে সোলাই মানি সক আর আল্লাহ আল্লাহ কিনা পেয়ে আমরা না কিন্তু অধিকারী আমরা হতে পারবো সে না হ্যাঁ এই জেকের অধিকারী কান না ইসলাম এখরা এখলা সের মুখে কানে উদিনাম বসে আছে আমার কাছে শুনতে এসেছে যে আপনার উদিনাম আছে আপনি যে এসেছেন কথা আমি আপনাকে বলি উনি আপনি